বারা রদিল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লামকে একজোরা রেশমি কাপড় হাদিয়া দেয়া হল সাহবাই কেরাম রদিল্লাহতু আল্লাহ তা স্পর্শ করে এর কোমলতায় অবাক হয়ে গেলেন নাবী সাল্লাহু আল্লাম বললেন এর কোমলতায় তোমরা অবাক হচ্ছ অথচ সাহদিবনু মুওয়য়াজ রদিল্লাহ তু আল্লাহ্ন এর জান্নাতের রুমাল এর চেয়ে অনেক উত্তম অথবা বলেছেন অনেক মোলায়ম হাদিস্রী কথাদাহ ও জুহরি রহমতুল্লা আলহী আনাস রদিল্লাহ তু আল্লাহ সূত্রে নবী সাল্লাহু আলাইস্লাম হতে বর্ণনা করেছেন